আয়সা রজিল্লাহ তাল্লাহতে বর্ণিত নবী সাল্লু আল্লাম গিরগিটি বা রক্তচার টিকটিকিকে নিকৃষ্টতম ফাসিক বলে আখ্যায়িত করেছেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে একে হত্যা করার আদেশ দিতে শুনিনি আর সাদ ইবনু আবু ওকাস রজিল্লাহ তাল্লাহু বলেন নবী সাল্লু আলয় সাল্লাম একে হত্যা করার আদেশ দিয়েছেন